আবু হুরাইরা হতে বর্ণিত এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামকে এক কাপড়ে সালাত আদায়ের মাসালা জিজ্ঞাসা করল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন তোমাদের প্রত্যেকের কি দুটি করে কাপড় আছে